الحمد لله الحمد لله review, رب العالمين <piermings> الله حق تقاته وَخَدِّمُوا منها وَأُمَّهَاتِكُمْ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا وَاتَّقُوا يصلح لكم عمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاس فوزا عظيما أما بعد بعد قال الله تعالى في الكلام المجيد يا أيها الناس إنا خلقناكم من ذكرا যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং যাবত দৌদ্দসালাত শেষ নবী মোহাম্মদ রসুল্লাহআলামের জন্য গত আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ে ওই দিন ক্লাস নিচ্ছিলাম তিনতলায় ওই দিবস উপলক্ষে বেশ জোরালো বক্তব্য শুনলাম সর্বোচ্চ বিদ্যাপীঠে ছাত্রছাত্রীদের আবেগপূর্ণ বক্তব্য সেই সাথে শিক্ষকদের ঝোরালো সমর্থন সব কিছু মিলিয়ে মনের গহিনে যেন চিন্তা আসছে এই দুনিয়ার মানুষ এখন কোথায় আছে বাংলাদেশের মুসলমানরাই যদি নারী দিবস পালন করে তাহলে ইউরোপীয় মানুষ কী করবে বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্ত মুসলিম দেশ প্রথম ইন্দোনেশিয়া এরপরে পাকিস্তান এরপর বাংলাদেশ সংখ্যার দিক দিয়ে ইসলামের সামান্যতম চর্চা যদি এসব জায়গাতে থাকতো বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে থাকতো তাহলে তাদেরকে নারী দিবস করার কোনো প্রয়োজন ছিল না বছরে একদিন নারী দিবস পালন করে নারীর কোন অধিকার আদায় করা সম্ভব হয় না এগুলো সেরেফ নারী ও পুরুষের পরস্পরের প্রতি সহিংসতা বৃদ্ধি পায় নারীর ক্ষমতায়নের বলে একটা লোভনীয় স্লোগান বাংলাদেশে তোলা হয়েছে লিঙ্গ বৈষম্য দূরীকরণ বলে আরও একটি অবাস্তব স্লোগান তোলা হয়েছে যারা তুলছেন তারা উচ্চশিক্ষিত মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ সম্ভবত তারা কখনোই চিন্তা করি কথা বলেন নাই যেটা নিজের সংসারে নিজের পারিবার জীবনে আমি পালন করতে পারি না সেটা অপরের উপরে চাপিয়ে দেওয়ার এই দুঃসাহস দেখানো ঠিক নয় নারী সম্পর্কে কিছু বলা উচিত না কারণ নারী আমার মা নারী আমার স্ত্রী নারী আমার মেয়ে নারী আমার বোন ঠিক একইভাবে পুরুষ এমন কেউ নাই পৃথিবীতে যে কারো বাপ নয় কারো ভাই নয় কারো সন্তান নয় বা কারো স্বামী নয় অতএব নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক কেউ কারোর প্রতিদ্বন্দ্বী কিন্তু এই সমস্ত দিবস পালন করেনারা নারীকে নির্যাতিত জীব হিসেবে প্রমাণ করতে চেষ্টা করেন পুরুষ শাসিত সমাজ বলে আর একটা পরিভাষা তারা বের করেছেন এই করে পরস্পরের মুখোমুখি দাড় করে দেওয়া হয়েছে এদের চিন্তা চেতনার দারুণ ঘাটতি আছে আর এ কারণেই বহু পুরনো একটা কথা মনে পড়ে গেল আমারই শিক্ষক এখন তিনি পরকালে ঢাকা ইউনিভার্সিটির একদিন ক্লাসে তিনি গল্প করেছিলেন দেখো বাবা যখন আমি লন্ডনে ডক্টরেট করতে যায়। বিশ্ববিখ্যাত জ্ঞানী রটরান রাসেল তখন একটা বক্তৃতা করার জন্য এসছিলেন আমরা তার বক্তৃতায় শরিক হই তিনি সেখানে বললেন এক পর্যায়ে পৃথিবীর যত অশান্তের মূলে হল নারী বিবাহ বাদ দাও পৃথিবীতে শান্তি দাও বক্তৃতায় মঞ্চ থেকে নেমে যখন তিনি গাড়িতে পারাচ্ছেন তখন আমাদের শিক্ষক তিনি বলছেন আমি তার কাছে গিয়ে বললাম স্যার আপনি তো নারীকে বাদ দিতে বললেন আপনার তো দুটো স্ত্রী তিনি তখন গাড়িতে এক পা দিয়ে আর এক পা নিচে ওই অবস্থা বললেন ও মাই স্টুডেন্ট দিস ইজ মাই থিউরি অ্যান্ড দ্যাট ইজ মাই প্র্যাকটিস এই আমার ছাত্র যেটা বক্তৃতা করলাম এটা আমার থিওরি মতবাদ আর আমার পারিবারিক জীবনে যেটা তুমি শুনেছ বাস্তব এক কথায় কি হয়ে যায়নি বোঝা যাচ্ছে বাস্তবতা মতবাদ দুটি পৃথক যে সমস্ত মতবাদ বা বেসমস্ত বাস্তবতার বিরোধী তাকে সমাজের টিকবে উনি নিজেই ব্যর্থ তার নিজের পারিবারিক জীবনে উনি টিকাতে পারেন নাই তাহলে এই বক্তৃতা এখন দাম আছে তিনি কিন্তু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক তার নাম জানে না এমন কোনো শিক্ষিত লোক কোথায় নেয়নি এই ঘটনা দিয়েই শুরু করছে আপনাদের সামনে আজকে আন্তর্জাতিক নারী দিবসের অসারতা এটা আসলে কোন আমরা তাহলে এখন আন্তর্জাতিক পুরুষ দিবস শুরু করে দিই কেউ ভাই দিবস করুক কে বোন দিবস করুক কে মা দিবস করুক এই করি এই কাজে করি দিবস করে কোনো ফায়দা হয় এবং কোনো পরিবার নেই যেখানে মা নেই যেখানে বোন নেই যেখানে স্ত্রী নেই তাহলে আপনি কাকে কি করবেন কাকে বাদ দিয়ে কোথায় থাকবেন আপনি অথবা উদ্ভট চিন্তার মাধ্যমে সমাজকে কলুষিত করা হচ্ছে কোনো উপকৃত করা হচ্ছে না আসুন একটু পিছন দিকে চলে যাই ইসলাম আসার আগে এই পৃথিবীতে নারীদের অবস্থান কোথায় ছিল এগুলো না জানাতেই আমাদের দুর্ভোগ বেড়ে যাচ্ছে দিন দিন যদি আমরা লিখি আমাদের লেখনীর মধ্যে সবই চলে গেছে কিন্তু কজন লোক আপনারা পড়েন এজন্য শুনিয়ে দিয়াই ভালো পাশে আমাদের হিন্দুরা বসবাস করে হিন্দু ধর্মে ভগবত গীতায় তাদের নিকটে নারী হলো পাপিষ্ঠ সত্তা বৌদ্ধ ধর্মে নারী হল সমল অমঙ্গলের প্রতীক বিশ্বের শ্রেষ্ঠ দেশ চীন চীনের কাছে নারী হল দুঃখের ধারা। ইহুদি ধর্মে নারী হলো অভিশপ্ত জীব খ্রিস্ট ধর্মে নারী হলো সকল অন্যায় ও অশান্তির মূল ব্যাখ্যা সবটারই ব্যাখ্যা তো দেওয়া যাবে না লেখাগুলো পড়বেন তাহারিকে দেখবেন গ্রিক হলো আধুনিক সভ্যতার রূপকার বলা হয় গ্রিক সভ্যতা বিশেষ করে সক্রেটিসের নিকটে নারী হল সকল ভাঙ্গনের উৎস পৃথিবীতে যত ভাঙ্গন যত অশান্তি যা কিছু রোমক সভ্যতায় নারী ছিল কৃতদাসীর ন্যায় সংসারে কাজ লাগে বলেই নারীকে ডাকা দিলে নারী সব শেষ করে দেওয়া উচিত ছিল ইউরোপীয় সভ্যতায় নারী হলো অর্গ্যান অফ ডেভিল বাংলা হচ্ছে শয়তানের অঙ্গ তারা আরো বলেছেন এটা হলো বিষাক্ত বলতা। আরো বলেছেন সদা প্রস্তুত বৃষ্টিক এইগুলো সামনে রাখেন এবার ইসলাম কি বলছে দেখেন দেখেন্লাহাম আর দুনিয়া কুল্লুহ মত মুসলিম পুরা পৃথিবীটাই একটি সম্পদ আর এই সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হল পুণ্যশিলা নারী আলহামদুলিল ওরা কোথায় নিয়ে গেছে আর আমরা কোথায় নিচ্ছি ইসলাম প্রথম নারীকে সম্মানিত করেছে আর ইসলামের দেশ বাংলাদেশের নারী দিবস পালন করতে হয় নারী পরশ এবং পুরুষ এদের সম্পর্ক এদের অবস্থান এবং অধিকার সম্পর্কে প্রতি জুমাতেই আমরা খোদ ভয় বলি আজকেও বলেছি আরবি তো বুঝতে পারেন আসান দেখ শুনে দিই যে একটা পুড়িয়ার খোদ্ শুরু করলাম ওটা আগে বলে দি আল্লাহ সকল মানব জাতিকে লক্ষ্য করে বলছেন ইয়া নাস এ মানব জাতি আমরা তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও নারী থেকে এবং তোমাদেরকে করেছি বিভিন্ন গোত্রীয় সম্প্রদায়ের বিভক্ত পারস্পরিক পরিচিতির জন্য তোমাদের মধ্যে সম্মানিত সবচেয়ে সেই যে সবচেয়ে বেশি আল্লাহ ভেরু ইন্দ আলিবুল হাবির নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কিছু জানেন এবং ভেতর বাইর সব খবর রাখেন হুজরাত তেরো নম্বর এক এবারে আসেন নারী এবং পুরুষের অবস্থান এবং অধিকার সম্পর্কে আল্লাহ একটা চূড়ান্ত অত্যন্ত সারগরম আয়াত আমাদেরকে দিয়েছেন যেটা প্রতিটি বিবাহের খোদবাহে পড়তে আমরা সুন্নত হিসেবে পড়ে থাকি আল্লাহ রুসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কী সে আয়াতটা বা প্রতি জমাতে আমরা এটা পড়ি ইয়ার ইভান এ মানব জাতি তোমরা ভয় করো তোমাদের পালন কর্তাকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন্নফসুয়াহ একটি জীবন থেকে একটি প্রাণ থেকে আগে বলা হলো কিন্তু নারী ও পুরুষের মাধ্যমে এখানে বলা আছে একটা মানুষের মাধ্যমে আর সেই মানুষটা থেকেই সৃষ্টি করা হল তার স্ত্রীকে তার জোড়াকে হুম ক্যাসিন অতঃপর ওই নারী পুরুষের মাধ্যমে পৃথিবী ব্যাপী মানববংশ বিস্তৃতি লাভ করল্লাহ আলু নবহাম তোমরা ভয় করো আল্লাহকে যার নামে তোমরা পরস্পরের নিকটের সাহায্য চেয়ে থাকো আল্লাহাম এবং ভয় করো তোমাদের আত্মীয়তার সম্পর্ককে তারপরে ইন্নআল্লাহ কান আলেকুম রাকিবা আল্লাহ তোমাদের উপরে সদা প্রহরী রাকিব বলে ওই যে আমাদের দেখেন না পাহারা থাকে যে ঘরটার মধ্যে পাহারাকে বলে রাকিব টাকায় সবসময় ঘুমটুম নাই কখন কে ঢুকে পড়ে ইন্না রব্বা কালাবিল মের সাদ আল্লাহ ও আছে কখন বান্ধা কী করে তোমরা যে নারী পুরুষ কি করছো না করছো আমি কিন্তু সব একত দৃষ্টি দেখি সাবধান এই আয়াতটা বিয়ের সময় কেন পড়তে হয়তো বাংলাদেশের খতিব সাহেবরা অনুবাদ করেও দেয় না বুঝেও দেয় না বুঝবে কি এই আয়তের মধ্যে নারীর ও পুরুষের পারস্পরিক অবস্থান এবং পারস্পরিক অধিকার দুটি বলা হয়েছে অবস্থান হচ্ছে এই নারী পৃথক সৃষ্টি নয় নারী পুরুষ থেকে সৃষ্টি বুঝতে পারলেন মাটি থেকে সৃষ্টি হয়েছে পুরুষকে আদম হাওয়া কিন্তু মাটি থেকে সৃষ্টি হয়নি হাওয়া সৃষ্টি হয়েছে আদম থেকে তাহলে অধিকার কার বেশি আদমের না হওয়ার বাবা থেকে সন্তান সৃষ্টি হয় অধিকার সন্তানের বেশি না বাবার বেশি আদম থেকে হাওয়া সৃষ্টি হয়েছে অবশ্যই আদম হাওয়ার উপরে কর্তৃত্বশীল এটা ঠিক না এই অবস্থান না বোঝার কারণেই আমরা ঝামেলা পড়ে যাচ্ছি ক্ষমতায় ক্ষমতায় তিলাচিলি করছি জেন্ডার বৈষম্য বাবা অবস্থানটা আগে জানতে হবে আমরা কে নারী করতে আসলো নারী পুরুষের এই বাম পাজর থেকে সৃষ্টি হয়েছে এটা আদেশে ব্যাখ্যা আছে আমি কোরআনতে বললাম ও খালাক্কা মিন হোমে এবারে নারী পুরুষের সমন্বয়ে মানববংশ বিস্তৃতি লাভ করলো। এখানে গিয়ে আদমকিত হাওয়ার কাছে জিম্মি হাওয়া না থাকলে সন্তান হইতো না আবার আদম না থাকলে হাওয়ার পেটে সন্তান আসতো না উভয় উভয়ের কাছে গানে বাধ্য হয়ে যাচ্ছে না কিন্তু এটা মৌলিক যে প্রথম সৃষ্টি আদম আদম থেকে হাওয়া সৃষ্টি এটা হল পারস্পরিক সৃষ্টিগত অবস্থান এখানে আপনার আমার কিছু করার আছে আমি তো সৃষ্টি করি নাই সৃষ্টি তো আনলেই করছে এটা না জানার কারণে আমাদের সমস্যাটা হয়ে যায় দু নম্বর অধিকার কি। অত্তক উল্লাহ তোমরা ভয় করো আর হাম শ্রেষ্ঠ পারস্পরিক আত্মীয়তার সম্পর্ককে স্বামীর দিক থেকে হোক স্ত্রীর দিক দিয়ে হোক সম্পর্ক হোক আর গর্বজাত সম্পর্ক হোক উভয় প্রকার সম্পর্ককে তোমরা ভয় করো সাবধান উরুল্লাহামে আউলিয়া বাহামের সম্পর্কে তো আত্মীয়রা পরস্পরের বন্ধু বিচ্ছিন্ন হওয়ার উপায় নাই ভাব মূল্যের ছেলে অংশ পাবে সে নিবি আল্লাহ অধিকার রক্ত সম্পর্কিত আত্মীয়তা আল্লাহ রক্ত সম্পর্কিত আত্মীয়তা ছিন্নকারী কশকাল জানাতে প্রবেশ করবে না দেখো আমি রহমান ও রহিম আর মায়ের গর্ভ ওটাকে রেহেম বলা হয় মায়ের গর্বটা রেহেম আমি রহমানের সঙ্গে যুক্ত যে ব্যক্তি রাহেমের সম্পর্কে করে আমি রহমানের সঙ্গে তার ছিন্ন সম্পর্ক ছিন্ন হয়ে যায় আমি রহমান তারপর কোনো দয়া করবো না কত গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করেছেন কি ছিন্ন হওয়ার কোনো উপায় নেই পারস্পরিক অধিকার এত দৃঢ়ভাবে আল্লাহবাক বলে দিয়েছেন এই অধিকার এত গুরুত্বপূর্ণ স্ত্রীর অধিকার রক্ষার জন্য স্বামী জীবন দেবে মায়ের অধিকার রক্ষার জন্য স্ত্রী জীবন দেবে একজন মহিলা বা আল্লাপ চারজন শক্তিশালী যুবককে দাঁড় করে দিয়েছেন তার স্বামীকে তার বাপকে তার ভাইকে তার ছেলেকে চিন্তা করে দেখছেন একটা স্ত্রীর চারপাশে চারটা পুরুষ লোক কে স্ত্রীকে হাত দেবে তাকানোর ক্ষমতা নেই পুরুষের জন্য এরকম কোনো বলা হয়নি কারণ পুরুষ নিজে শক্তিশালী এখানে কি প্রমাণ হয় নিঃসন্দেহে পুরুষ স্ত্রীর উপরে কর্তৃত্বশীল আপনি কেমন কর্তৃত্বশীল ব্যাখ্যা নেবা এতটা আপনাকে শেষে বলব আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন তোমরা কর্তৃত্বশীল হয়েছে বলি একবার খালি স্ত্রীর পিঠাবা আমার মহিলারা শক্তিতে দুর্বল বলে তুমি তারপর শক্তি দেখাবা এটা হবে না আল্লাহর হুকুম হুন্না লেবাসুম আন্তুম লেবাস হুন্না মেয়েরা তোমাদের পোশাক পোশাকস্বরূপ তোমরা মেয়েদের পোশাকস্বরূপ পোশাক যেমন দেহ থেকে বিচ্ছিন্ন করা যায় না এমনকি মৃত্যু সময়ও পর্যন্ত পোশাক পরিয়ে কখন পরিয়ে কবরে দিতে যায় না বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে পোশাক পরা শেখিনি আর মৃত্যুতে কবরে যাওয়ার সময়ও সে পোশাক পরিয়ে কবরে চলে যায় পোশাক থেকে মানুষ কখনোই বিচ্ছিন্ন হতে পারে না পশুপক্ষে ওদের কাছে বাধ্য পোশাকের দরকার নাই পোশাক যেমন ছিন্ন করা যায় না নারী পুরুষের পারস্পরিক সম্পর্কটা বিচ্ছিন্ন করা যায় একে অপরের পরিপূরক পরও কয়েকটি বিষয় নারী পুরুষ উভয় সমান যেমন বলছেন তারা মরু নিল মা আরু পরস্পরকে সৎ কাজের আদেশ দিবে এ দায়িত্ব নারীরও যেমন পুরুষেরও তেমন নারী নারীদেরকে দেবে পুরুষ পুরুষদেরকে দেবে এই অধিকার নারীরও যেমন পুরুষের তেমনকার অন্য কাজ থেকে নিষেধ করবে এ অধিকার নারী পুরুষ উভয়ের সমান করবে সালাতের অধিকার নারী পুরুষ উভয়ের সমান জাকাত দানের অধিকার নারীও দেবে পুরুষও দেবে যদি তারা যোগ্য হয় আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে এটা যেমন পুরুষের উপরেও অপরিহার্য নারীর উপরেও অপরিহার্য এই পাঁচটি বিষয় এক এক আল্লাহ বলে দিয়েছেন এই ব্যাপারে নারী পুরুষ আউলিয়া বাজ পরস্পরের বন্ধু পরস্পরের সমান এরপরে শিক্ষা ক্ষেত্রে নারী পুরুষ সমান আল্লাহ বলছেন যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে জ্ঞানী শুধু পুরুষ লোক হবে নারী হবে না সাহাবি একবার তাকান পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ হাদিসজ্ঞ সাহাবি ছিলেন কে আবু হরেরা রাজ্যাল তোলানো পাঁচ হাজার হাদিস জানতেন আর নারীদের মধ্যে শ্রেষ্ঠ হাদিসজ্ঞ মহিলা ছিলেন মাহা সিদ্দিকা রাজ্যালতলান তিনি দুই হাজার দুইশো দশটা হাদিস তার মুগস্থ ছিল অথচ তার বাপ আবু বাকার অত হাদিস জানতেন না ওমর ফারুক উসমান গণিক আলী কারেন তার যে শেখ দূরদর্শিতা হাদিস বুঝার যোগ্যতা কোরআনের মর্মুদ্ধার যে যোগ্যতা ছিল সাহাবি আবু আশাদি বলছেন আমারই অনেক কিছু না বুঝলে সরাসরি মা আয়েসার কাছে গিয়ে পর্দারের পর জিজ্ঞেস করতাম মা এই আয়াতের ব্যাখ্যা কী এই হাদিসের ব্যাখ্যা কী অত চিন্তা করুন মা আয়েশা বিধবা হয়েছেন কত বছর বয়সে মাত্র উনিশ বছর বয়সে বাংলাদেশ ১৯ বছর বয়সে বিয়েই হয় তিনি আল্লা নবীর সঙ্গে ছিলেন মাত্র দশ বছর দশ বছরই আল্লাপাক তার মেধা গুণে তীক্ষ্ণ ধীর শক্তির গুণে এত উচ্চ মর্যাদা তিনি আসীন হয়েছিলেন আমৃত্যু সাহাবের গ্রামের কাছে সম্মান ও শ্রদ্ধা পেয়ে গেছে তাহলে শিক্ষাক্ষেত্রে নারীকে কিন্তু ইসলাম নিষেধ করা হয়নি ঠিক অমনি করে আয় উপার্জনের ক্ষেত্রেও নারীকে নিষেধ করা হয়নি তারা জাকাত দেবে কি দিয়ে যদি আয় না করে তো জাকাত কি দিয়ে দেবে আল্লাহ বলছেন লিড্রে যেন নসিব ও মিমাক্তা সাবু নেশা নসিব ও মিমাক্তা সাবু না সুরা নেশা বত্রিশ নম্বরে আয় পুরুষ যা কামাই করে সেখানে তার অংশ আছে নারী যা কামাই করে উপার্জন করে সেখানে তার অংশ আছে কিছু উদাহরণ তিনি সহজে বুঝতে পারলার উম্মুল মোমেনিন জাহাব তিনি নিজে বাড়িতে অর্থাৎ ঘরের মধ্যে উঠানের পর্দার মধ্যে বসে চামড়া দাবাগত করে কাজ করতেন চরমকার বলি আমরা আল্লাহ রসুল একদিন গেলেন গিয়ে দেখছেন যে জয়নব তখন বসে চামড়া ঠিক করতেছে ওটা আবার উনি লোবন টোবন মাকে শুকিয়ে ঠিকঠাক করার পরে বাজারে পাঠিয়ে দেন ইনকাম করেন সে আয়ের পয়সা উনি দান করে দেন এত বেশি দান শিলা ছিলেন উনার লকব হয়ে গেছিল ওমুল মা সাকিম মিসকিনদের মা চিন্তা করছেন আল্লাহ রসুল স্ত্রী কিন্তু আমি অন্য উদাহরণ দিতে আপনার বুঝতে হয়তো বিশ্বাস নাও করতে পারেন এগুলো স্তিরে তুই দেখবেন সব উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রসুল তার স্ত্রীকে উপার্জনে অধিকার দিয়েছেন শর্ত খেয়াল করবেন ঘরের মধ্যে কিন্তু বাজারে গিয়ে না মা খাদি জাদুর কবরা মক্কার শ্রেষ্ঠ ধনী মহিলা ছিলেন না উনি ব্যবসায়ী ছিলেন নিজেকে যেতেন নাকি সিরিয়াতে ইয়া মনে যেতেন না টাকা ওনার অন্যদের পাঠিয়ে দিতেন তারা বাজারে ব্যবসা করে এনে লাগোনাকে দিয়ে দিত ইসলাম এখানে তাকে নিষেধ করেন আরো উঁচু করে দিয়েছে তোমার জাকাত দাও আরো শুনবেন বিখ্যাত আবদুল্লা মাসুদের নাম শোনেন এর নাম না জানে কয়টা মুসলমান আছে ওনার নাম জানে না ইমনি মসউরুল্লাহ গরিব মানুষ ছিলেন স্ত্রীর ধ্বনি মানুষ ছিলেন শুনলে কেমন লাগে না আল্লাহ রসুল বলছে পাশে বস্তু চলে হ্যা আল্লা রসুল ও তো দিবে তা আমার চেয়ে তুই হকদার আবার কি আছে আমাকে দিক না চিন্তা করছেন খেলাটা কেমন হচ্ছে উনিও ঘরে বসেই সহজে ইনকাম করতেন সেই ইনকাম দিয়ে সন্তানদের ভরণ পোষণ করতেন নিষেধ করা হয় এরকম ভুরি ভুরি প্রমাণ আপনি বোকারসে খুললে পাবেন ওগুলো আমি যাচ্ছি না খালি বলে দিচ্ছি যে ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে তার স্বাধীনতা দিয়েছে এটা খেয়াল রাখেন খালি এবার আসেন পারিবারিক জীবনে তাদের স্থানটা কোথায় আমাদের পুরুষটা হচ্ছে লাঠিয়াল নারী হলে নির্জাতিতা পত্রিকা খুললে লজ্জায় মাতা হেট হয়ে যায় দুর্বল নারীকে পিটাচ্ছে স্বামী মারতে মারতে শেষতন্ত্র শেষই করে ফেলে দিয়েছে এমন কোন পত্রের এমন দিন যায় না যদি নারী নির্যাতনের নারীর উপরে সহিংসতার এই চিত্র আমরা দেখি না এগুলো দেখেই কিন্তু নারী দিবস পালন করা হচ্ছে এগুলো দেখে উচিত ছিল ওই অত্যাচারীদেরকে পিটানো তা করা হয় বহু নারী আছে তার স্বামী আছে স্বামী কখনো নারীর দিকে তাকায়ও না স্ত্রী একদিকে বাড়ি বাড়ি কাজ করে করে জীবন কাটাচ্ছে আর স্বামী আর একটা বিয়ে করে আর আলাদাভাবে চলছে কখনই তার স্ত্রীর প্রতি খেয়াল করে না এরকম বহু অত্যাচারী স্বামী আছে সরকারের উচিত ছিল এই অত্যাচারীগুলোকে ধরে শাসটা করা হয় তা না করে খালি নারী পুরুষের পরস্পরের যুদ্ধ ঘোষণা করার এই কমিউনিস্টদের মধ্যে শ্রেণী সংগ্রাম ধনির বিরুদ্ধে গরিবকে লেলিয়ে দিয়ে মারামারি করা যে বুদ্ধি দিয়ে গেছিল কার্স ওটা করে আরও ক্ষতি হয়েছে গরিবরাই ঠিক এমনি করে মহিলাদের সমাজকে পুরুষের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে মহিলারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে আগে বাসে উঠলে পুরুষ লোকেরা মহিলাদের সম্মান করে সিট ছেড়ে দিত এখনকার সিট ছেড়ে দেয় কেন ছাড়ে না মহিলাদের এখন হাতকা গুটিয়ে গালি গিলাস করতে শিখেছে তারা এখন ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করে আগে খেলে পুরুষ লোক মারি খেয়েছে এখন মহিলারাও খুন হচ্ছে কারণ এখন পুরুষের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে আর প্রতিদ্বন্দ্বী হওয়াতেই কিন্তু তাদের প্রতি মানুষের শ্রদ্ধা কমে গেছে এই বুঝটা আমাদের মধ্যে আসে না পারিবারিক জীবনে নারীকে ইসলাম কোথায় স্থান দিয়েছে আপনি দেখেন আবুরার বলছেন একদিন জনকীয় ব্যক্তি এসে রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের কাছে জিজ্ঞেস করল মন আহাকবে হোসেনের সাহাবতি ইয়ারসুল্লাহ হে আল্লাহ রসুল এই পৃথিবীতে আমার সবচেয়ে উত্তম সাহাচর্য পাওয়ার অধিকার কার তিনি বললেন তোমার মা এরপরে কার তোমার মা এরপরে কার তোমার মা এরপরে কার তোমার বাপের অন্য হাদেশ এসছে সন্তানের জান্নাত মায়ের পদ তলে নারীকে কোথায় নিয়ে যাওয়া হলো এখানে বলেন এমন কোন পুরুষ আছে পৃথিবীতে যে মায়ের সন্তান নয় পাকিস্তানের সেনা একদিন শাসক লেখা শতদোষ থাকে একটা দারুণ বিষয় তার কাছ থেকে আমি পেয়েছি তিনি বলছেন আমি ঘর থেকে বের হওয়ার আগে মা দোয়ারি কোথাও বের না। আমি কিছুই করতে পারিনি কিন্তু মায়ের দোয়া না কখনই ঘর থেকে বের হয়নি এটা আল্লাহ কসম করে বলতে পারি আর সম্ভবত এই আমার জীবনে বড় উত্থান পতন গেছে কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন সম্ভবত শুধু মায়েরই দোয়া তাহলে কি হলো এটা দেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত মায়ের অনুগত কারণ সে জানে আমি বললে আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত অবস্থান করছে মাকে সম্মান করে কোথায় নিয়ে যাওয়া এই জাতি কখনো নারী দিবস পালন করে নাকি যে জাতি তার মাকে কোথায় স্থান দিয়ে নিয়েছে হতভাগা বাংলাদেশের মুসলমানরা খবর রাখে না কিছু পুরুষের চাইতে নারীদের জান্নাত লাভ করা কত সহজ এই একটা হাদিস আপনি বুঝতে পারবেন একজন মহিলা যিনি পাঁচক সালাত আদায় করেন রমজানের সিয়াম পালন করেন নিজের ইজ্জত রক্ষা করেন এবং স্বামীর আনুগত্য করেন আল্লাহ রসুল বলছেন ফল দাদু আব তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো তিনি বলছেন দেখো আল্লাহ কুল্লুক রুক রি তোমার প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমার প্রত্যেকেই সরস্বর দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসিত হবে পুরুষ তার সংসারের দায়িত্বশীল নারী তার গৃহকর্ত্রী তার স্বামীর সন্তানদের এবং ঘরের দায়িত্বশীল স্বামীর কিন্তু ঘরের দায়িত্ব নাই স্বামীর দায়িত্ব ভরণ পোষণের স্বামীর দায়িত্ব বাহিরের স্ত্রীর দায়িত্ব ঘরের স্ত্রী চব্বিশ ঘন্টার শ্রমিক আর অফিসে পুরুষ চাকরি করে তো আট ঘন্টা আট ঘন্টার জন্য এত বেতন বৃদ্ধি করার জন্য ধর্মঘট হয় মিছিল হয় হরতাল হয় চব্বিশ ঘন্টার গৃহকর্ত্রী মা বোনদের জন্য তো কখনই কেউ একটা কথাও বলো না তার তো বিনা পয়সা চাকরি করে তোমার ঘরে যত জুলুম তাদের উপরে তোমার সন্তান মানুষ হচ্ছে তারি কোলে প্রচণ্ড শীতে ঘুম থেকে উঠে সেই তোমার সন্তানের পেশা পায়খানা সাফ করে নিজের শত কষ্ট হাসি বরণ করে ওই সন্তানটাকে মানুষ করার জন্য আর তুমি এসে রাগ হয়ে গেলে তাতে খাওয়া না পেয়ে দিলে তোমাকে যে পিঠানের দরকার সবার আগে তুমি আইন কে নারী দিবস পালন করো না এ বিষয়ে ইসলাম বিধান দিয়েছে যদি নারী অবদ্ধ হয় তাহলে তুমি একই ঘরের মধ্যে একই কামরার মধ্যে থাকবে দু চারটা হালকা মার দিতে পারবে কিন্তু কখনোই মুখের উপরে মার দিও না মুখে মারা যাবে না এ বিষয়ে একটা আয়াত নাজিল হয়েছিল গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সবাই জানি এবং এর উপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের খুব নারাজি কোরআন একটা কেন নাজির হলো একদিন সরাসরি আমার সামনে বলি ফেলেছে বোকা লেখাপড়া জানো কিছু লিখছে দু সাইল পড়ছে এখন মেলা ইসলামী দল বেরিয়েছে না সবাই ইসলামী চিন্তাবিদ এখন ইসলামী দলের একটা সদস্য হাতে পারলে ইসলামী চিন্তাবিদ হয়ে যায় মাথা টুপি বা আশা আল্লাহ ধরসে কোরআন ধর্ষে পুরুষরা মহিলাদের উপরে কর্তৃত্বশীল আসলে আমার তো সবাই সমান কর্তৃত্বশীল হবে কেন খুব ভালো কথা আপনি চেয়ারে বসছেন স্টেজে কেন নিচে যে বসেন বক্তব্য আপনি শুনতে হন বক্তব্য হন কেন এখানে ভাইস চ্যান্সেলার কি জন্য আসছে ও কি কর্তৃত্বশীল না আপনাদের উপরে পুরুষের পরে যদি পুরুষের কর্তৃত্বশীল হয় তো নারী পরে কেউ থাকবে না ও আর কথা বলেন তো ঠিক কথা ব্রেনে কিচ্ছু নাই খালি মাস্টারি করো লেকচার অবশ্যই আমাদের ছাত্র স্ত্রী কর্তৃত্ব সে শুনলেই যেন একটা অপমান বোধ হয় না আমরা তাহলে নিজেরা কর্তা নিয়ে আমাদের উপরে কেউ কর্তা আছে ভাবখানাই হয় না এখান থেকে হিনমন্যতা সৃষ্টি হয়েছে অর্থ প্রত্যেকটা পুরুষ অন্যের কর্তৃত্ব সে দাসত্ব একেবারে পুরো দাস সুলভ আচরণ করে যাচ্ছে তার উপরে কিচ্ছু বলতে পারে না आयतर व्याख्या सहज है रखी उमर फारूक सबाजर कारण आप इतिहास बोल इतिहास तो अने का दलिल नए हदिष्टा तो दलिल है उमर अब्लान अल्लाह আল্লাহর কসম জাহ যুগে আমরা নারীদেরকে কোন হিসাবেই ধরতাম না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো তিনি তাদের জন্য যা সম্মান দেখালেন দেখালেন এবং যা তাদের জন্য তিনি দিলেন তা দিলেন অর্থাৎ সবাই বাবার সম্পত্তিতে অধিকার দিল স্বামীর সম্পত্তিতে অধিকার দিল ভাইয়ের সম্পত্তি বোন অধিকার পেলো এগুলো আগে ছিল না তো এগুলো কিছুই বলি এর আগে আমরা নারীদেরকে হিসাবে ধরতাম না এই কোরআন আসার পরেই আমরা নারীদেরকে হিসাবে ধরলাম তাদের যেগুলো দিতে হবে এটা পরে বুঝলাম একটা জি এসব আমরাই ভোগ করবো নারী কী কোন এই জন্য যুক্তি যুক্ত ছিল কি জানেন যে পুরুষরা যুদ্ধ করে লড়াই টড়াই করে অত স্বয়ং সম্পত্তির অধিকার পুরুষেরই পাওয়া উচিত নারীরা তো কিছু করে ডরে না ওরা খালি পুরুষের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায় তো ওরা কেন অধিকার পাবে এটা ছিল যুক্তি কোরআন যদি নাজিল না হয়তো আর মানুষ যদি ইসলাম কবুল না করতো তাহলে নিজের কামাই করা সম্পত্তি কেউ বোনকে দেয় নাকি স্ত্রীকে দেয় নাকি এখনো তো এই আপনারা দেন না বোনের সম্পদ বন্ধ চলে গেছে সরসুবাড়ি ও জমা জমা করবে কোরআন এসেছে বলেই নারীর আজ পর্যন্ত বাংলাদেশে কেন যত মুসলিম ওয়ার্ল্ডে কিছু পাচ্ছে এটা অমর ফারুক নিজে স্বীকার করেছেন আসেন একজন সাহাবি বিখ্যাত সাহাবি বদরী সাহাবি সাদন রবি আল খাজরজি উনি একজন রাগের মাসে বউকে একটা থাপ্পড় মেরেছে মালে ওই বউটা খুব তেজি ও সরাসরি আল্লাহ রসুল এ কাজ চলে গেছে হ্যাঁ আল্লাহ রসুল আপনি বিচার করুন কি বিচার করতে হবে যে সাদ আমাকে মেরেছে কি করেছে বলে একটা থাপড় মেরেছে ঠিক আছে তুমি যে একটা থাপড় মার শোধ হয়ে গেল অন্য বন্ধনে আসছে যে আল্লাহ রসুল তাকে বললেন ঠিক আছে তোমার কেসাস নেওয়ার অধিকার আছে খুনের বদলে খুন না দাঁতের বদলে দাঁত চোখের বদলে দেখো মালকুল হক সত্য বাদশাহ তুমি মালিক হক নাজিলের আগে তুমি ব্যস্ততা দেখিও না অত ব্যস্ত সিদ্ধান্ত দিও না যে তুমি কেসাস নাও থাপড় থড় তাতে বলে ফেলেছে না এটা আল্লাহ পাওয়া করে। করি ধরেন দেখ কোরআন আয় নাজিল হয়ে গেল কোরআন মিনক আল্লাহ পক্ষ থেকে ফয়সাল নাজুলের আগেই তুমি সিদ্ধান্ত দিও না ওহি নাজিল আগে অকুর রবসিদ নেই এলমা তুমি বলো আল্লাহ তুমি এলএম বৃদ্ধি করো যেটা আমার সরকার পড়ি না এর সাইন কিন্তু এইটা এই শেষেরটা আমরা জানি আগেরটা জানি না এ মহম্মদ তুমি বলো আল্লাহ তুমি আমার এলেম বৃদ্ধি করো অর্থাৎ তোমার জ্ঞান অত নাই যত এল এলেম এখন আমার কাছে আছে তোমার এলেম কিছু না আমি দেব তবে তুমি পাবো তো ওহি নাজিল আগে তুই বলে দিলে থাপড় থাপড় এটা হবে না আল্লাহ নবী এত ভয় পেয়ে গেলেন এইখান থেকে আর নিজে থেকে কোনো কথাই আর বলতেন না চুপ যে জিজ্ঞেস করে চুপে বসছে বলবো না কিছুদিন পরে গিয়ে দেখো আল্লাহ চৌত্রিশ নম্বর হয়ে গেল রেখে দে নারী শক্তি দেনি কেন একই মায়ের গর্বে দুটো বাচ্চা হচ্ছে একটা গায়ে বল বেশি এটা বল কম কিনে এটা কে করে আল্লাহ করে নেই দুজনের আলাদা বাড়ি যান বাচ্চা ছেলে মেয়েদের থাকে দেখেন যে মেয়ে সবসময় হাড়ি বাতিল ব্যস্ত আর ছেলে সবসময় বল খেলা নেই ব্যস্ত ছেলে হলে ভাঙচুর বাটি আর মেয়ে করে না ও মার করে ওঠে কিছু হলে দরি মার কাছে মার বাইরে চলে যায় এই যে চরিত্রগত স্বভাব ধর্ম এটা কি মানুষের সৃষ্টি না আল্লাহর সৃষ্টি আল্লাহ এটা সৃষ্টি করে দিয়েছেন আপনি পারবেন না যতই লাফালা করেন ছেলে লাফালাফি করবেই ও ভাঙচুর করবেই আপনি হিসাব করে দেখেন গিয়ে জন্ম থেকে ওই বাচ্চাটা কত টাকার গ্লাস প্লেট করাবেন। কত যে কাজ ওর লাঙল চালাবে ব্যবসা করবে কাজ তো শেষ নাই শক্তি লাগবে না আর মেয়েরা তো ঘরে বসে ওনার আনা শব্দের রান্না করবে সে ঘর দেখবে বাহির দেখবে অর্থাৎ তাকে তো শক্তি দিতেই হবে তাকে বেধা দিতেই হবে আল্লাহ সেইভাবে আর দুই নম্বর কি আর পুরুষ যেহেতু নারীর ভরণ করে তারা যে খরচ নির্বাহ করে স্ত্রীর জন্য সে কারণে আমরা নারীর উপরে পুরুষের কর্তৃত্ব প্রদান করেছি কথা শেষ হয়ে গেল ঠিক এই সময়ে যখন এই আজগুল নাজিল হচ্ছে সেই সময় ইরানের বাদশাহ মৃত্যুবরণ করলো বা নিহত হল তখন তার পরে তার মেয়েকে তারা ওই ক্ষমতায় বসাল তখন তা আল্লাহ রসুল বলেছেন ওই জাতি কখনোই সফল হবে না যে জাতির নারীকে তাদের শাসন ক্ষমতায় বসিয়েছি বকর শরীফের আদিস কোরআন বলছে পুরুষ কর্তৃত্বশীল নারীর উপরে আদিস বলছে ওই জাতি কখনোই সফল কাম হবে না যে জাতি তাদের নারীকে শাসন ক্ষমতা বসিয়েছে এগুলো হল স্বভাব ধর্ম কয়েকজন নারীকে মন্ত্রী এমপি আর স্পিকার বানিয়ে যদি মনে করি নারী ক্ষমতান হয়ে গেছে তাহলে আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে বাংলাদেশে ইতিপূর্বে যত নারী নির্যাতন ছিল তার চেয়ে শত শতগুণ এখন বেশি হয়েছে এটাকে অস্বীকার যদি করে নাই বললো আপনি মিথ্যাবাদী আগে কখনই নারী প্রতি মানুষ বাজেট দৃষ্টিতে দেখত না এখন নারীকে মানুষ আদৌ সম্মান করে না নারীকে যত বেশি ইলেকশন করাবেন তার সম্মান তত নষ্ট হবে নারীকে যত বেশি পাশে বসে হাঁটবেন তত তার সম্মান নষ্ট হবে দুজনকে শশ অবস্থানে রাখতে হবে যেটা আগে বলে দিয়েছি দুটা রেলপথ দুদিকে দুটো পথ না লিখে রেলগাড়ি চলে যদি কেউ বলে দুটো পথ এক জায়গায় করে দেব রেল জীবনে যাবে কশিমকালেও যদি করে না এই যে ফ্যানগুলি ঘুরছে দেখুন লাইট আছে কেবল আছে একটা লাল একটা কালো নেগেটিভ পজিটিভ দুটো দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলছে যদি মাঝখানে ওই পর্দাটা না থাকতো দিনান্তের শর্ট সার্কিট হয়ে সব জ্বলে যেত না নারী এবং পুরুষ অবশ্যই থাকবে শশা পর্দার মধ্যে এবং সেই পর্দাটা হচ্ছে কি দুনিয়াবী সম্পর্ক যেটা একটু আগে করে না একটা বললাম নারী পর নারী আপনার মায়ের মতো আপনার নিজের বোনের মতো টাকাতেই পারেন না আপনি তার দিকে নারীর প্রতি নারী হিসাবে দেখবেন না নারীকে দেখবেন মা হিসাবে বোন হিসাবে স্ত্রী হিসাবে এমনি করে সম্মানজনক দৃষ্টিতে মানে নারীর দিকে তাকাবেন ঠিক নারী ও পুরুষের দিকে তাকাবে সম্মানজনক দৃষ্টিতে যে একদিনে যে বয়স বাসী তাকে সম্মান হয় এই পারস্পরিক সম্পর্ক রেখে যদি আমরা চলি তাহলে নারী পুরুষের অধিকার আদায়ের জন্য কোনো মিশিল মিটিং স্লোগান কিছু লাগে না এই সম্পর্ক যখনই নষ্ট করে দেবেন আপনি শুধু নারীকে যদি নারী হিসেবে দেখেন পুরুষকে কেউ পুরুষ হিসেবে দেখেন যেমন দুটো গরু চলে মা বোনকর ভাগ আছে না গোদের ওরকম যদি আপনিও চিন্তা করেন পশুর চিন্তা যদি করেন তাহলে আপনি যতই আইন তৈরি করেন কশিমকালে দুনিয়াতে নারী অধিকার পাবে না পুরুষ অধিকার বজায় রেখে চলতে পারবে না নারী ছাড়া পুরুষ চলবে না পুরুষ ছাড়া নারী চলবে না পরস্পরকে সম্মান শ্রদ্ধা রেখেই আমাদেরকে চলতে হবে এই পারস্পরিক সামঞ্জস্য বিধানের মধ্যেই চলে প্রথমে আসতে হবে নৈতিক শাসন অনুশাসন এরপর সামাজিক অনুশাসন এরপর রাষ্ট্রীয় শাসন তিনটে একত্রিত হলেই নারী এবং পুরুষ পরস্পরের অধিকার সমুন্নত থাকে শুধুমাত্র স্লোগান মিছিল করে নারী দিবস পালন করে নারীর অধিকার কখনই প্রতিষ্ঠা লাভ করবে না এই জন্য কোরআন এবং হাদিসে নারীকে যে অধিকার দেওয়া হয়েছে পুরুষকে যে অধিকার দেওয়া হয়েছে পরস্পর যদি আমরা এটাকে পালন করে চলি তাহলে সমাজে শান্তি আসবে এর বাইরে শান্তির কোনো পথ খোলা নাই আল্লাহাক আমাদের সবাইকে পবিত্র কোরআন সৈয়াদিসের আলোকে জীবন গড়া তৌফিক দান করুন এবার নারী এবং পুরুষের সম অধিকার নয় পারস্পরিক ন্যায্য অধিকার আদায় তৌফিক দান করুন আকুলকলি হাজা আস্তফুল আল্লি আলাইকুম আল্লাহ